ইমরান রদিলাহ তালানহতে বর্ণিত নাবি সাল্লাহ সালাম বলেছেন আমি জান্নাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম দেখলাম অধিকাংশ বাসিন্দাই হচ্ছে গরিব এবং জাহান্নামের দিকে তাকিয়ে দেখি তার অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী আইব এবং সালাম বিন জরির উক্ত হাদিসের সমর্থন ব্যক্ত করেন